আসসালাম আলাইকুম আলহামতুল আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিখার আরেকটি মাসালা নিয়ে এই মশালায় আগেকার সাথে সম্পর্কীয় একটি মশালা বর্ণনা করব সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে জেনেছি স্বর্ণ বা রূপার खावा ना। होते पारे जे नो जोड़ा लगान प्लेट भेगे गेखने जोड़ा लागाना रूपा दिए अथवा स्वर्ण दिए प्लेटे खावा जाए कितनी प्लेट के जोड़ा लगाना है আপনার স্বর্ণ দিয়ে সেটা ব্যবহার করা একেবারে হারাম কারণ সেটা আগের যেটার মাঝখানে স্বর্ণ দিয়ে জোড়া লাগানো হয়েছে সেই প্লেট বা বর্তনে খাবার অথবা পানীয় গ্রহণ কোনোভাবেই যাবে না তবে যদি আপনার রূপা দিয়ে সেই জোড়াটা লাগানো হয় এবং সেটা সামান্য পরিমাণে হয় সেটা পান পাত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে একটি পেয়ালা ছিল সে পেয়ালাটা ভেঙে গেছে হজরত আনাস বলেন তখন তিনি সে ফাটা জাগার মধ্যে আপনার রূপার একটি জাতীয় দিয়ে এরকম জোড়া লাগিয়েছেন এবং সেটাতে তিনি পান করতেন সেই পেলা দিয়ে এটাই রসুল থেকে প্রমাণিত এই হাদিসটা বোখারের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার এর থেকে বোঝা গেল কি আপনার স্বর্ণের ব্যাপারটা ভিন্ন কারণ এটা ভিন্ন ওই ব্যাপকতা থেকে বের হওয়ার প্রমাণ নেই এই জন্য স্বর্ণের জোড়া লাগাইলে সেটার মধ্যে পানি পান খাওয়া যাবে না তবে আপনার দিয়ে চলবে কারণ এই ব্যাপারে ওই ব্যাপকতা থেকে বের হওয়ার হাদিস আছে প্রমাণ হিসেবে এই কারণে যদি সামান্য পরিমাণ হয় রুপার হয় তাইলে সেই আপনার পান পানি পান করা যাবে তাতে কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে তান করুন